আবু হুরাইরা রদাহতালাহন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন খিলাফত ও নেতৃত্বের ব্যাপারে সকলেই কুরাইশের অনুগত থাকবে মুসলিমগণ তাদের মুসলিমদের এবং কাফিররা তাদের কাফিরদের অনুগত